ছিলাম অম্বরীশ মহারাজজী উপবাস করেছেন উপবাসের পরের পারণ পারন করবেন পারনের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে দেখে তিনি এখন খুব চিন্তিত হয়ে পড়েছেন সঙ্গে যে সমস্ত ঋষিমুনিরা আছেন ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাদের বলছেন আমার এখন কী কারণ বলছে অম্বরীশ অম্বরীশ কাছে দুর্ভাষামুনি চলে এসছেন দুর্ভাষামণিকে সম্ভাষা করেছেন তাকে তিনি বললেন আমি গঙ্গায় আমি যমুনায় স্নান করে আসি তারপর আমি তোমার এখানেই প্রসাদ প্রসাদ পাব এখানে এই কথা বলে চলে গেলেন দুর্বাসামি দুর্বাসমণি চলে যাওয়ার পর সেখানে যে স্নান করলেন করতে করতে যে সেখানে ভজন করছেন হঠাৎ সেখানে বুঝতে পারলেন যে এই অম্বরিশ আমাকে ছেড়ে পালন করে নিয়েছে তখন এখানে কাঁপতে কাঁপতে কাঁপতে কাঁপতে গেলেন কি তোমার আমি অতিথি তুমি আমাকে চেয়ে পালন করে নিলে অম্বরীশ মহারাজ কোন অন্যায় করেননি বাস্তবিক শাস্ত্রের বিচারে বিচারের নিয়ম হল যদি একাদশীর মুহূর্ত যে পর্যন্ত একাদশী আছে একাদশীর সময় যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে ব্রত বৈগুণ্য হবে ব্রতের লাভ হবে না সেই জন্য সময়তে থাকতে পারন করার বিধান বলা রয়েছে অনেক সময় আমাদের এই বৈষ্ণব সময় অনেক কনফিউশন দেখা দেয় এক ব্রত শেষ হলো দ্বাদশী बामन देवे व्रत आरम्भ में विभिन्न लोग विभिन्न एकादशी समय अनेक अनेक नित्यानंद त्रयशी यही नहीं अनेक झमेला है क्योंकि जरा जदि तत्वज्ञानी पुरुष हन ता जोलब्धि करें तेत बुझतेकमो दा सठीक निर्णय करतेबेंट बोका ता भेगे देवें एक ब्रोत भेगे दीचन और एक बोथ के कर नित्यानंद त्रयशी भेगे देवर को प्रश्न ही नहीं अथ से एकादशी को भांगते पर समाधानुष्ठी जी होलेश महाराज करू बैष्णव के हाथ कुण की पारणी समय तो अतिक्रांत प्राय कर समय राजनी आंदु जल नहीं पारण कर তারা কুসাগরে এক বিন্দু জল নিয়ে খালি ছিটে একটু পালন করুন তাতে কি হবে ব্রত বৈগুণ্য হবে না আর তাতে তাতে তাতে উপবাস ভঙ্গ হলো আর সঙ্গে সঙ্গে উপবাস থাকাও হলো দুটোই হলো উপবাস ভঙ্গ হলো তার সঙ্গে সঙ্গে উপবাস রাখা হলো অনেক ব্যক্তি আছেন যারা সূর্য ডুবে গেলে কোনো ভোজন করেন না প্রভুপাত আদি করতেন না मात्र केवल दुग्ध आहार करतेवल एक दुग्ध दुग्ध आहारे तरफ भंग है ना दुग्ध हार फिर तरफ असुविधा नियम आज स्वास्थ्य एखने देखल व्रत बांच अम्बरीश महाराज बाध्य एकखाली सर्षे थे छोटो दाना कुशागरे जल नहीं पारण कर दुर्भा अत्य क्रुद्ध हु काफते राजा के बारे अभिशापी तुम्हें देखी कि जो थे जटा छिड़े चीले फेले ताते की एक कृत्या उत्पन्न हो सर्वनाश कांड से अमरीश महाराजर मत महावत ताके मार दौड़ा तक कि हल भगवान भक्तवत्सल भगवान सह्य करतेलें ना संगे संगे से क्यों हलो ताम्भ कर ली सुदर्शन चक्र सुदर्शन चक्र ताड़ा करते आरम्भ करल अम्बरीश महाराजर कोई अम्बरीश महाराज व्यस्तता नहीं, नहीं टेंशन नहींच्छू नहीं भक्ति अपी यही दुख कर आज हमारे यिवर एलें दुर्भाषा तर सेवा सत्य तो अन्ाय कर स्त हो व्रत तो भेगे जाए क्षमा कर दोषारोप कर चक्र दाड़ी काम्बरी चरण अपराधकारी दुरबाम दुर्वासामि पागल मत दौड़ा दौड़ाते दौड़ा दौड़ाते स्वर्गम पातल जगह स्थान पाचन ना शेषे कल বলে সেখানে চলে গেলেন কৈলাস পর্বতে শঙ্করের কাছে কৈলাস পর্বতে গিয়ে শঙ্করের চরণে আশ্রয় নিলেন আমায় বাঁচাও আমায় বাঁচাও আমি এরকম অবস্থা কেন দুর্বাষা হলো শঙ্কর ভগবানেরই অংশে আবির্ভাব হয়েছেন আমরা এটা দেখব পরে দত্তাত্মীয় দুর্বাষা এবং এই সোম তিনজন তিন দেবতার কি কি অংশে আমরা সব আলোচনা করব ও ত্রিমণির পুত্র রূপে ছিলেন তারা আলোচনা প্রসঙ্গে দেখলাম যেখানে অত্যন্ত ভীত হয়ে পড়লেন দুর্বাসা শঙ্কর ভগবানের কাছে কাতর স্মরণ প্রার্থনা করলেন শঙ্কর বললেন কি ব্যাপার বলে এরম ঘটনা ঘটেছে বলে তাহলে তো আমি আর কিছু করতে পারব না যখন সুদর্শন ডেকে গেছে সুদর্শন ভগবানের ইচ্ছা শক্তি ভক্তিবী ঠাকুর ব্যাখ্যা করেছেন সুদর্শন ভগবানের ইচ্ছা শক্তি সুদর্শন যখন ডেকে না আমার কিছু করার নেই আমি কিছু করতে পারবো না তুমি অন্য জায়গায় দেখো আশ্রয় প্রথমে তো ব্রহ্মার কাছে গেছিলেন ব্রহ্মাও আশ্রয় দিলেন না ব্রহ্মাও দিলেন না কোন রকম বলে আমার কিছু করার নেই শেষকালে কি হল শেষকালে কি হল ভগবানের চরণে স্মরণাপন্ন হলেন ভগবান বললেন ভগবান যখন জানলেন ঘটনা সবই জানেন বলে এতে আমার কিছু করার নেই অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র হিব হে দ্বিজ আমাকে বিভিন্ন শাস্ত্রে সরাট পুরুষ বলে বর্ণনা করা হয়েছে বলে মহারাজ এক্ষুনি আপনি যখন শুরু করেছিলেন জন্মাদর্শ সেখানে সরাট বলেছিলেন ভগবানকে ভগবান কারোর উপর নির্ভর করেন না এক একমাত্র একচ্ছত্ব অধিপতি আবার এখন ভগবান নিজে বলছেন তাহলে কি আপনি ভুল ব্যাখ্যা করেছিলেন বল না ভুল ব্যাখ্যা করিনি দুটোই সত্য বলে দুটো সত্য কি করে হয় সে আলোচনা প্রসঙ্গে আমি অনেক অনেক আপনাদের সভায় হয়তো আলোচনা হয়নি বিভিন্ন বড় বড় সভায় আলোচনা করেছিলাম সেখানে বলেছিল একমাত্র ভগবানের ক্ষেত্রেই এটা সম্ভব হয় যে সমস্ত বিরুদ্ধ গুণাবলী আছে আমি দশমস্কন্ধ আলোচনা এটা পরিষ্কার করব বিজ্ঞান ভিত্তিকভাবে যে সমস্ত বিরুদ্ধ গুণাবলী আমাদের চোখেতে প্রচন্ড কন্ট্রাডিকচারি এটা সংঘর্ষ এটা থাকলে এটা কি করে এই তো বললেন সরার সঙ্গে আপনাদের কোনো কিছু মুখে আটকায় না এই তো বললেন ছরা আবার সঙ্গে সঙ্গে বলছেন হম ভক্ত পড়াধীন তা নিশ্চয়ই খারাপ এই ব্যাপার মিলছে না বলে এগুলো সব তার্কিক পুরুষদের তার্কিক ব্যক্তিদের আলোচনার বিষয় নয় এখানে দুটোই সত্য ভগবানের থেকে বিরুদ্ধ গুণাবলীর সমাশ্রয় খুব সুন্দরভাবে মিলে যায় অন্য ব্যক্তিগণ জড় যত ব্যক্তি আছে তাদের জীবনে বিরুদ্ধ গুণাবলী কোনো মিলতে পারে না বীরুদ্ধ গুণাবলীর একই সঙ্গে সমাশ্রয় হতে পারে না একমাত্র ভগবানই আছেন যার ক্ষেত্রে বিরুদ্ধ গুণাবলী আপনাদের সামনে উদয় হলেও সেই বিরুদ্ধ গুণাবলীর কিরকম ধরনের সুসামঞ্জস্য প্রাপ্ত হচ্ছে এইগুলো টিকাকাররা আমাদেরকে দেখিয়েছেন মহাপুরুষগণ বলে হ্যাঁ একমাত্র ভগবানের ক্ষেত্রে এটা সম্ভব অন্য কাউর ক্ষেত্রে অন্য যার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে যাবে সেখানে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে ধোকাবাজ হয়ে যাবে ধোকেবাজ কিন্তু ভগবানের ক্ষেত্রে এরম হবে না কারণ তিনি হচ্ছেন ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক সমস্ত গুণের সমাশ্রয় তার ক্ষেত্রে এগুলো কোনোটাই বিচিত্র নয় সেই জন্য বলছেন অহম ভক্ত পরাধীন হি অসথন্ত ইবদীজ এ কথা ঠিকই বলেছেন তিনি ঠিকই বলেছেন তিনি মিথ্য বলেননি সাধুভি সাধুভীরগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয় আহ আমি ভক্তের পরাধীন এটা হচ্ছে প্রেমের কথা भलोबा गुणी भगवान के के ना जा चैतन्य महाप्रभु आप जीवन लील्य बार बार देखी जे महाप्रभु को समय तुम तुम्हें किने तुम्हें जखने बिक्री करें बिक्री हो जाब ई कथागुल मान कि তুমি তুমি আমাকে খানকে যে তাতে একটা শব্দ আছে নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ এই একটা শব্দতে আমি তোমার কাছে বিক্রি করে দিচ্ছি তোমার বংশের কাছে আমি বিক্রি করে দিয়েছি তুমি আমাকে যেখানে বিক্রি করবে আমি বিক্রি হয়ে যাব। এগুলো সব প্রেম রাজ্যের কথা যেটা বিশ্বনাথ চক্রবর্তীবাদের গুরুভাষকের স্বাক্ষা ধরিত সমস্ত স্বাস্থ্যই রক্তস্থব্যত এব সী কিন্তু প্রিয় বন্দে গুরুশ্রী চরণারবিন্দ ইত্যাদি আলোচনা আমরা করে থাকেন তাহলে প্রিয়ত্বে ভালোবাসাতে ভগবানের সঙ্গে অভিন্ন হয়ে গেছেন ইনস্পার তাকে আলাদা করা যাচ্ছে না তো ভগবান তো ঠিকই বলেছেন যখন বলছেন উদ্ধব আমার থেকে বিন্দুমাত্র নুনো নয় তোমরা মনে করবে না উদ্ধব আমার থেকে আলাদা তখন আমরা কি বুঝে নেবো যে উদ্ধব কি রাসলীলা করতে পারবে আমরা এইটি কি বুঝবো স্বাস্থ্যের বিচার কি আমাদের এইটি বুঝিছে দিয়ে তো বললেন ভগবান না উদ্ধব আমাকে উদ্ধবের থেকে উদ্ধবকে আমার থেকে এক বিন্দু এক বিন্দু কোনো কিছু এদিক ওদিক ভাববে না যেই উদ্ধব সে জান তার মানে কি আমি এই বুঝে নেবো যে এই উদ্ধব এক্ষুনি গিয়ে রাসলীলা শুরু করবে এই তো বলেছেন ভগবান স্বাস্থ্যের বিচার বড় গম্ভীর স্বাস্থ্যের বিচার মহাপুরুষগণের হৃদয়তে প্রকটন বদ্ধজীবী সমস্ত অর্থ বোঝে না সেই জন্য ভগবান ভালোবাসার কথা আমি একটা জড়জগতের উদাহরণ দিয়ে থাকি যেটা রথযাত্রার আগেই রথযাত্রার দিনেতে বেরোবে হাইলাইটস অব দ্য অরিজিনাল বুক সেটা চেতনার জাগরণ বুকের হাইলাইটস তাতে দেখবেন পেছনে ইংরাজিতে বিভিন্ন আর্টিকেল আছে তার মধ্যে কীভাবে প্রমাণ করা হয়েছে বাস্তব স্বাধীনতা কাকে বলে অপূর্বভাবে এখানে দেখবেন আলোচনা হয়েছে বৃন্দাবনের বৃন্দাবনে বড় বড় ব্যক্তি আর অন্যান্য অন্য ব্যক্তি খুব আনন্দ পেয়েছেন আমি এগুলো সব লোকে পড়িয়ে আমি আগে দেখেছি কেরম হয়েছে বললে ভালো নবদ্বীপের বড় বড় পন্ডিত সমাজ যাদের নাম বিশাল তারা বলেছেন খুব ভালো তাদের ভালো লেগেছে এখন আপনারা বৈষ্ণব আপনাদেরও ভালো লাগলে সেখানে একটা উদাহরণ দেয়া হয়েছিল লোকে বলছেন স্বাধীন স্বাধীন হয়েছি আমরা কিন্তু বাস্তবিকভাবে আমরা স্বাধীন হইনি যদি বাস্তবিকভাবে কেউ স্বাধীন হতে চায় তাকে কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণকে প্রেমের সঙ্গে বাঁধতে হবে কৃষ্ণকে যদি ভালোবাসাতে বেঁধে ফেলা যায় সেই দিন তুমি বাস্তবিক স্বাধীন হবে বলে কেন তার প্রমাণ আমি দিয়েছিলাম একটা জড়ো উদাহরণ ছোট বেলা একটা অত্যন্ত গরিব ঘরের একটা কন্যাকে একটা অত্যন্ত ধনী ব্যক্তি বিবাহ করে নিয়ে এসছে বিবাহ করে নিয়ে আসার পর বিবাহ হয় না অ্যাকচুয়ালি এত গরিব দুবেলা খাওয়া জোটে না এখন বিবাহ করার পর সেই যে কন্যা এলো এমন কি তার বাবা বলছেন ওই ধনী ব্যক্তিকে আমার কন্যা লেখাপড়াও জানে না বলে সেটা আমাদের দায়িত্ব আমরা লেখাপড়া করিয়ে নেব সত্যিই লেখাপড়া করিয়ে নিয়েছিলেন এখন আমার বক্তব্য হল উনি যে ধনী ব্যক্তি ওই কন্যাকে যে ভালোবেসে নিয়ে এলেন তার যে বিবাহ হল এত সন্তানাদি এখন কি ওই কন্যাটাকে আর গরিব বলতে পারবেন কি পারবেন না কারণ যা স্বামীর ধন তাতে ওর অধিকার আছে আর কন্যাটাকে কোনোদিন গরিব বলা যাবে না কারণ এতো তো বিবাহ করে নিয়ে এসছে তাহলে উদাহরণ কি হলো ভালোবাসার দ্বারা সেই কন্যা जे स्त्री रूपे गरीब घर थे भलो बस एम भाई हृदय आज के बीच हाँ देवी तुम्हें जाह्लद मारा मजा कर इत्यादि कथागुल व्याख्या कर বলে দেবীর সঙ্গে গোপনে কত গোপন কথা বলতে কত ভালো লাগে রহস্য প্রহ্লাদ মহারাজ এগুলো বলছেন বলো আশ্চর্য জগতের এই প্রীতি ভালোবাসা আচ্ছা জগতের প্রীতি ভালোবাসা যদি এরম হয় যাতে স্ত্রী স্বামীকে কিনে নিতে পার ভালোবাসায় তাহলে অপ্রাকৃতিক জগতে ভগবান যে সর্বদাই তার শরীরটা প্রেম দিয়ে তৈরি তাকে একটু প্রেম দিলে তিনি আমাকে সাড়া দেবেন না এই কখনো হয় ভগবান এই জন্য যা বলছেন কথাটা ঠিক তাই জন্য বাস্তব স্বাধীন তোমরা সেই দিন হয়েছ জানবে যে ভগবানকে ভালোবাসাতে কিনে নেবে ভগবানের ঘাড়ে চড়তে পারবে ভগবানকে মারতে যাবে ভগবানকে এটো খাওয়াতে পারবে পারবে কেও, কে কে পারবে, পারবে। একমাত্রীরা পেয়েছিলেন গুরুপাদ পদ্ম শেষ বয়সে তার সুন্দরভাবে ব্যাখ্যা করতেন দাঁত ছিল না হাসতেন ফগলাতে সুন্দরভাবে ব্যাখ্যা করতেন বল বাবা বিনা প্রেম সেই মিলেন নন্দলাল বলতেন আর হাসতেন বলে দেখো ব্রজবাসীগণের ভালোবাসা দেখো কৃষ্ণকে থাপ্পন মারতে ফেলবো তোকে দড়ি দিয়ে বেঁধে ফেলছে কাঁধেতে উঠো পড়ছে এটো খেয়ে বোঝায় খেয়ে দেখ কেরকম কৃষ্ণ সবই মেনে নিচ্ছে আবার গোপীগান দেখবো যে কানধন কানধন একখুনি তবে মাখন দব লাড্ডু দব ও কান ধরল কান ধরে লাড্ডু দিল এটা একমাত্র কৃষ্ণ ছাড়া কোনো অবতারে নাই ওই জন্য বলেছিলাম যত রসের আদান প্রদান সর্বশ্রেষ্ঠ রসের আদান প্রদান সর্বাঙ্গীনভাবে সম্পন্ন হতে পারে একমাত্র কৃষ্ণের সঙ্গে যদি সেই রসগুলো বিনিময় করার চেষ্টা করে তোমাদের জীবনে যে ভালোবাসার যে ক্ষুধা সেই ক্ষুধাগুলো সমস্ত মিটে যাক চৈতন্য চন্দ্রের কৃপা আশীর্বাদে সমস্ত জড় জগতের ঘিন্ন ভালোবাসার যে ক্ষুধা এগুলো মিটে গিয়ে বাস্তবিক ভালোবাসার ক্ষুধা হৃদয়তে জাগরুক জাগরুক হোক যাতে সবাই বুঝতে পারে কৃষ্ণ প্রেম কাকে বলে কৃষ্ণের প্রতি ভালোবাসা কি কৃষ্ণকে ভালোবাসলে পরে আমার কি গতি হতে পারে এই সব অবস্থা শিল সনাতন গোসাই আমাদের জন্য অত্যন্ত চিন্তিত হয়ে তিনি বৃহৎ ভাগবতামৃত রচনা করেছিলেন তাতে ভক্তির বিশেষতা ধীরে ধীরে বিচার করতে করতে ওপরে উঠতে দেখিয়েছিলেন আর গোপকুমার যেটা আমি ভাগবতের দ্বিতীয় স্কন্ধে আলোচনা করেছিলাম ক্রমমুক্তি এবং সদ্যমুক্তি ক্রম মুক্তিতে কি ভাবে গোপকুমার আস্তে আস্তে উঠতে সময় প্রবেশ করলেন। ঠিক সেই সময় কৃষ্ণ এবং বলরাম সেখান থেকে গৌচারণ ক্ষেত্র থেকে ফিরছেন সমস্ত গোপবালকরা কীর্তন করছেন বার হা গীত কীর্তি মানে গোপ মালক গণের দ্বারা কৃষ্ণের বন্ধুগণ কৃষ্ণের গুণগান গাইছে কৃষ্ণের এখানে যেমন মহাদেব কলকি ফুল লাগেন এইখানে এখানে ফুল রেখে দিয়ে কর্ণয় করি রেখে দিয়ে অপূর্ব বৈজন্তীমালা দুলছে আর ভগবান ভগবান চলছেন আর সকাগন মজা ঠাট্টা করছেন বাছুরগুলো এরকম ল্যাচ করে খাড়া করে দিয়েছেন সেই দৃশ্য মানে বর্ণনার অতীত কোন দার্শনিকের ক্ষমতা নাই এই সব দর্শনগুলোকে ভাষার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবেন খালি ছবি আঁকতে পারেন দার্শনিক গণের সবাই স্বভাবই হলো ছবি আঁকা তুলিতে যেমন ছবি আঁকে সেরকম ছবি আঁকা স্বভাব কিন্তু দেখানো যায় না দেখানো যেতে গেলে একমাত্র সদগুরু বৈষ্ণবের চরণে কাঁপতে হয় যদি কোনদিন কিপা করে কৃপা করে দেন যা কিপা করে দেন যেমন সুখদেব গোস্বামী কিবা করলেন পরীক্ষিত মহারাজকে সমস্ত লীলা শ্রবণের অধিকার হয়ে গেল যদিও পরীক্ষিত মহারাজ মহাভাগবত ভাগবতের চার পাঁচ জায়গায় বলা রয়েছে তথাপি ভগবানের গোপন লীলায় তার প্রবেশ অধিকার কি করে হল সমস্ত অধিকার দিলেন সুখদেব গোস্বামী পারমাংস গুরু গুরু যার উপর প্রসন্ন তার আর কোন কিছু বাকি থাকে কি ওই আমাদের ভাগবত শাস্ত্রে বলা আছে যে যার উপর গুরু প্রসন্ন আছেন গুরু প্রীত প্রযচ্ছতী বৈকুণ্ঠ যোগী দুর্লভম কথা ভাগবতের মহিমাতেও বলা রয়েছে আর বলছেন তারপর অনেক যুক্তি আমি আগেও দিয়েছিলাম সেখানে বললেন গুরু যার ওপর প্রসন্ন গুজ্জাত গুজ্ঝ গোপনীয় বিষয় গুজ্ঝম অপিউত গুজ্ঝম অপিউত স্নিগ্ধস্ব শিষ্যস্য গৌরব গুজ্জম অপিউত বলছেন স্নিগ্ধ শিষ্যকে স্নিগ্ধ শিষ্যকে গুরুদেব গুজ্জাত গুজ্জ ভজনের যে গুপ্ত উপদেশ সেগুলো সবই দিতে পারে। আমি অনেকবার কামিনী কাঞ্চনে সম্পূর্ণ বাহিরে চলে গেছেন যিনি গুরুপাত পদ্মের গুরু পরম্পরায় সমস্ত সিদ্ধান্তকে হৃদয়তে ধরে রাখবার সমর্থতা লাভ করেছেন সামর্থ্য লাভ করেছেন তিনি হতো স্নিগ্ধ কি বলেছেন বহুপাত যিনি পারম্পর্যক্রমে গুরুদেবের গুরুবর্গের সমস্ত সিদ্ধান্তকে হৃদয়তে ধারণ করার ক্ষমতা লাভ করেছেন নিশ্চিত পরিমাণে জানবেন তিনি স্নিগ্ধ শিষ্য বাকি যে যতই ঠগ যচ্চ চালাকি করুক সে স্নিগ্ধ শিষ্য হয় নাই আমরা মিষ্টি কথা বললেই ভুলব না আমরা অত বোকা হব না সেল প্রহুপাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন খালি মিষ্ট মিষ্ট কথা বললে আমরা মেনে নেব না আমরা আমরা বিচার দেখব দেখবো এইসব শাস্তি বিচার তাহলে আমরা দেখলাম এখানে আশ্চর্য কথা স্নিগ্ধস্যিষ্যস্ব গুরব গুজ্জম তাহলে গোপন থেকে গোপনীয় ভজনের কথাও তিনি দিয়ে দিতে পারেন আজকে আমরা দেখলাম কথারা ঠিকই যতক্ষণ পর্যন্ত না আমরা কৃষ্ণকে ভালোবেসে একেবারে হৃদয়তে স্থান দিতে পারবো তাহলে আমরা দেখলাম কি গোপকুমার যে সময়ে তার বস্তু স্মৃতি হলো, গোপকুমার প্রবেশ করছেন গোলোকে গলোকে ঢুকে গেছেন সেই সময় কৃষ্ণ বলরাম এবং সখাগন গৌচারণ থেকে ভিচ্ছেন সেই লীলাতে তার সিদ্ধ প্রবেশ অধিকার হলো আর কৃষ্ণ তার এই পুরনো বন্ধুকে দেখে ছুটতে ছুটতে আসছেন কৃষ্ণ গোপ দেখে রুদ্ধ সাজি ছুটে আসছেন এসে আলিঙ্গন করে তাকে পক্ষে জড়িয়ে দিলে বলে বন্ধু তোমার এত দেরি হলো কেন কেন এত দেরি করলে। কৃষ্ণ আমাদের সমস্ত জীবগুলো যত বদ্ধ জীব রয়েছেন জগতে তাদের জন্য কৃষ্ণ অপেক্ষা করছেন আমার এই বন্ধু কবে আসবে আমাদের কাছে যে যেই রসে সিদ্ধ হবে সেরকমভাবে বাহুবা পাবেন সেইভাবে আনন্দ পাবেন কৃষ্ণ সবই দিতে পারেন আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম কতটা ঠিকই অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র দিব ইব দ্বিজ হে দ্বিজ হে ব্রাহ্মণে ঋষি আমি যে অসতন্ত্র। हमें जो भक्त सबक बिक्री भलोबाशार गुणे ये कि नहीं तुम्हें विपदारे एकम्री तुम्हें से अमरीशर से का अम्बरीश महाराजर का अम्बरीशर का क्षमा चाहते बोचे हमार भक्त गण एम কালো বিপ্লুতম মৎস্যবা প্রতিত সালক বলছে আমার সেবায় তারা এমন মজগুল হয়ে গেছে এমন ডুবে গেছে তাদেরকে যদি আমি নিজের মন থেকে চাই তোমাদেরকে সালক্য সারোপ্য সারপ্য শাস্তি সাজু সমস্ত যিনি দিতে চাই বললাম না আর সাজুজ্জোর কথা তো অত্যন্ত ঘৃণার কথা মহাপ্রভু সেখানে চৈতন্য চরতামীদের বিজয়া আছে মৃত্যু তবু সাজুজ্য না লয় সাজুজ্যের মধ্যে আবার দু রকম সাজুজ্য একটা ভগবানের বিগ্রহেতে মিলে যাওয়া একটা ব্রহ্ম সাজুজ্য ব্রহ্মসাজুজ্জর থেকেও ভগবানের বিগ্রহেতে মিলে যাওয়া ততোধিক ধিকারের বিষয় এমনি তো সাজুজ্য ধিকারের বিষয় আমি সেসব আলোচনা করিছিলাম। তার মধ্যে আবার বিগ্রহ সাজুজ্য ততোধিক ধিক্কার ধিকারের বিষয় সেই জন্য ভগবান সলক্ষ্য শাস্তি সামীপ্য স্বারূপ্য কোনো কিছুই তারা সেবাতে এমনি আনন্দে বিবহল হয়ে গেছেন সেবার দ্বারা তারা জড়জগতেরই তুচ্ছ এ আমি ভগবানের সমান ঐশ্বর্য পাব, ভগবানের সমান রূপ পাব ভগবানের ধামেতে আমি থাকবো এইসবগুলো তারা কিছুই চান না তাদের লজ্জার বিষয় ভগবান নামত যে পরবস্তু তার কাছ থেকে আমি এইসব চাইব তাই জন্য ভগবান বলছেন নেচ্ছন্ বিপ্লুতম তাহলে বোঝো তারা এই ধরনের মুক্তি আমি দিতে চাইল তারা যখন নেয় না তখন তাদের কাছে এই জড় কালে কালের গতিকে যে বস্তুগুলো ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ কালের গতিকে নাশবান যে বস্তুগুলো আছে যেগুলো কোনোটাই টেকে না ধ্বংস হয়ে যায় সেই সব বস্তু লোভে কি তারা কোনো কিছু করতে পারে যারা এইসব মুক্তি দান করলেও বলে আমি মুক্তি চাই না যে সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদ বিচারেতে এই সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পন্ডিত ছিলেন আতা আবার মায়াবাদ বিচার করতেন তাকে মহাপ্রভু যখন তাকে ভক্ততে পরিবর্তন করলেন লীলা এইসব তখন তিনি স্তপ করতে আরম্ভ করলেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি শিক্ষার তো শ্রীকৃষ্ণ চৈতন্যপদে এই সার্বম ভট্ট্য যখন ভাগবতের শ্লোকের ব্যাখ্যা করছিলেন তখন মহাপভু বলেন জীবে তো মুক্তিপদে সুমি ভক্তিপদে কেন লিখলে কেন পাঠ ফেরাচ্ছ সার্বভৌম সার্বভৌম বললেন আমি মুক্তিপদে আর পাঠ করতে পারছি না ভাগবতের পাঠটা তো আছে মুক্তি পদে। পদে তুমি কেন করলে। সার্বভৌম বলছেন যে প্রভু আর মুক্তি পদে আমি আর উচ্চারণ করতে পারি কেন গো মুক্তি পদে উচ্চারণ করে কি ক্ষতি বললাম মা এতদিন ধরে আমি যা মায়াবাদ সিদ্ধান্ত ছিলাম চিন্তা করলে আমার বিভি শিখা আমার ভয় লাগে কোথায় সেই সেই শিয়াল শিষ্যগণের সঙ্গে এইসব হেউ হেউ করতাম আজ তোমার রসামৃত সমুদ্রে আমি ভেসে যাচ্ছি প্রভু আমি আর মুক্তি কথা উচ্চারণ করতে পারছি না মহাপ্রভু হেসে বললেন কেন মুক্তি পাঠ করলে অসুবিধে তো কিছু নেই মুক্তি যার পদে মুক্তি যার পদে ইতিমুক্তি পদ এরম ব্যাখ্যা করলে তার কোনো দোষের কিছু নেই বলে না তথাপি আমি পাচ্ছি না তথাপি আমি এইসব ব্যাখ্যা করতে পারবো না ঠিক আছে তাহলে জীবে তো ভক্তিপদেশ দায় ভাগ তাহলে সার্বম পর্যন্ত ভগবানের কাছে এইভাবে সর্বাঙ্গীনভাবে স্মরণাপন্ন হয়ে তার ভেসে গেছিলেন প্রেমের বানে প্রেমের বানেতে তিনি ভেসে গেছিলেন তাহলে ভগবান বলছেন এই এই জড়জগতের যে ত্রিগুণের প্রভাব যে প্রভাবেতে সমস্ত জগতে আপনাদের শরীর থেকে আরম্ভ করে জড়জগতের কোনো বস্তু বা ব্যক্তি নাই যে বস্তু বা ব্যক্তি এই কালের কালের গতির অধীনে নেই সবাই কালের অধীন রয়েছেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে সব তার প্রতি শুদ্ধ বৈষ্ণবদের বিচার আসবে না তারা কালা তীত বস্তু তাদেরকে সতরজতমগুনের প্রভাব কখনো বাধিত করতে পারে না সেই জন্যে আমরা তত্ত্ববিচার দেখি যে ন জন্মকর্ম বন্ধনম বৈষ্ণবান ছবি বৈষ্ণবগণের কোন জন্মকর্মের বন্ধন নাই তারা গুণাতীত বস্তু ভগবান যেমন গুণাতীত বস্তু সেরকম তারাও গুণাতীত বস্তু আমাদের এ কথা ভেবে নিলে হবে না যে প্রভুপাত যখন শরীরটা ছেড়েছিলেন তখন বোধ এই শরীরটা অচল হয়ে গেছে ওই জন্য ছেড়েছিলেন তা নয় এই শরীরটাও গৌরাঙ্গের নিত্য সেবা করছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এই যে রূপটা ভক্তি পুরী গোস্বী মায়ী ভক্তিরক্ষা শ্রীধর গোস্বী তার এই যে স্বরূপটা এটা এখন পূরণ হয়ে গেছে ফেলে দিয়ে চলে গেলাম নয় এই এইটা এইগুলো অনেক বিচার আছে কোনো সময় আমি সময় হলে করব। বলা তারা এই শরীরেই ভগবানের গৌরাঙ্গের সেবা করছেন তাদের এটা পচে গেছে শরীরটা ফেলছে এরম নয় যাই হোক এসব অনেক বিচার তাহলে এখানে বলছেন তারা কালের গতিকে নাশবান যে বস্তুগুলো সেই বস্তু কি তারা কখনো চাইতে পারে যারা আমার এই সব চতুর্বিধা মুক্তি চাই দিলেও চতুর্ভিদা মুক্তিও নেয় না বলে না আমরা নেব না প্রহ্লাদ মহারাজকে কত বর প্রার্থনা করলেন বা নৃসিংহে বলছেন দয়া বর্ণাও একটা আমি বড়দর সব বড়দাগণের মধ্যে মিশ্রেষ্ঠ একটু বর্ণাও বর দিয়ে কি হবে আপনি আমার কাছে আমি নিরূপাধিক শিশু আমি নিরূপাধিক আপনার আমার আপনার যে সেবক আপনি নির্বাধিক স্বামী এতে আমাদের আদান প্রদানের তো কোনো প্রয়োজন নেই লাস্টে যখন কিছুদিন কিছু তো নাও কিছু তো নাও তখন প্রহাদ মহারাজ কি বললেন যে এমন বর দান দান করো যাতে আমার হৃদয়তে কামের বাসনা পর্যন্ত গন্ধ পর্যন্ত উদয় না হয় কামা নাম হৃদয় সংগ্রহ কামা নাম হৃদয় সংগ্রহ বাবতস্থ বিনয় আমি এই বর ব্রেনে আমি প্রার্থনা করলাম হে প্রভু যদি তোমার বর দিতে এতই তোমার শখ হয়েছে ইচ্ছা হয়েছে তাহলে এমন বর দাও যে হৃদয়তে যেন কামনা বাদনার কোনো গন্ধ পর্যন্ত অঙ্কুর যেন উৎপত্তি না হয় দেখুন ভক্ত কিরকম চালু হয় ভক্ত কেরকম চতুর হয় ভক্ত কিরকম চতুর হয় এই সম্বন্ধে অনেক গভীর দর্শন আমাদের গৌরীগণ দিতে পারেন বাকি বাইরের লোক বলতে পারবেন না কেউ যদি বলেন যে প্রহ্লাদ মহারাজের এত বিশ্বাস ভগবানের ওপর প্রহ্লাদ মহারাজ এত সহ্য করলেন এত অত্যাচার সবকিছু যে অত্যাচার হিরণ্য কসমি করেছেন কোনোদিন জীবনে এত অত্যাচার কাউকে কেউ কোনোদিন করতে পারেনি আর পারবে না যে গুফাতে ঢুকিয়ে তাকে শ্বাস বন্ধ করে মারার জন্য পাথর চাপা দিয়েছেন অবরুদ্ধ করেছেন সেই গুফা এখনো রয়েছে সেই পাহাড় আমরা ওরা সাধারণ ব্যক্তি জানে না অহবল নৃসিংহ থেকে আরম্ভ করে পারিংহ বিষ পান করিয়েছিল সেটা পারসিংহ সেটা জীবন যেটা আছে থেকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া সব জায়গাগুলো প্রমাণ আছে কোন কোন জায়গায় হিরণ্যকশিব প্রহাদের কত অত্যাচার করেছিলেন আর সেই সেই সময় ভগবান সেই সব রূপ ধারণ করে তাকে রক্ষা করেছিলেন আর তাই জন্য তার বিভিন্ন নাম হয়েছিল প্রহ্লাদকে যখন এরকম ভাবে সমুদ্রের মধ্যে কোলের মধ্যে লুপেনি প্রহ্লাদকে ওপর থেকে পাহাড়ের কোন চূড়া থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন তখন প্রহ্লাদকে করে তিনি লুপে নিয়েছিলেন এরম প্রহাদ কোন সময় প্রার্থনা করেননি করেছিলেন কি প্রহ্লাদ মহারাজের এত বিশ্বাস ভগবানের ওপর যে প্রহ্লাদ মহারাজকেই ভগবান বলেছেন নৃসিংহদেব আমার ভক্ত কেমন হয় কেউ যদি জিজ্ঞাসা করে তুমি হচ্ছ মদভক্ত প্রতিরূপ তোমাকে দেখিয়ে বলবো এই দেখো প্রহ্লাদকে দেখো দেখে বুঝে নাও ভক্ত কাকে বলে আর বেশি কথা আমাকে ঘাটিও না বেশি আমাকে ঘাটিও না এই প্রহ্লাদকে দেখো দেখে বুঝে নাও ভক্ত কেমন হয় এর নাম হলো নৃসিংহদেব ভগবান কী পাময় এর নাম হলো প্রহ্লাদ মহারাজ এখন এই প্রহ্লাদ মহারাজ যার এত বিশ্বাস ভগবানের উপর তার কে এটুকু বিশ্বাস হল না যে বাবাকে বাবাকে হেরণ্যকশিবুকে এরামাই যে উদ্ধার করলেন তাতে নৃসিংহদেব কিপা করেছেন এটা বিশ্বাস হলো না তিনি কেন নৃসিংহদেবকে বললেন প্রভু যদি কৃপা করে থাকো তাহলে একটা কিপা করো যে আমার পিতা তোমার ভক্ত আমার উপর অত্যাচার করেছে তাতে যেন কোনো রুষ্ট হয় না তার যেন গতি ভালো হয় নৃসিংহদেব হেসে বললেন কি বলছে বল্লাদ যে ভক্ত যে কুলেতে তোমার মতো ভক্ত আবির্ভাব হয়েছে তার পিত মাতৃগুল একুশ পিড়ি উদ্ধার হয়ে গেছে ভবান বই কুল পাবনা তোমার মতো কুল পাবন যে ভক্ত যে কুলে আবির্ভাব হয়েছে তার তো একুশ পিড়ি পিতৃ কুল উদ্ধার তুমি আবার এটা কি প্রশ্ন করলে এখন টিকাকারগর বলেছেন যে আপনাদের মনে হতে হবে মনে হতে পারে যে নৃসিদের পরে বলেছেন এসব কথা অনেকের মনে হতে পারে তাহলে প্রহ্লাদ মহাসের প্রশ্ন করা দরকার কি ছিল তার যখন পুরো বিশ্বাস নৃসিংহদের কী করেই দিয়েছেন তাহলে কেন এটা বললেন টিকাকার বিশ্বনাথ চক্রবধীরা বলছেন যে ভগবানের শ্রীমুখ থেকে একটা সার্টিফিকেট বার করিয়ে নেওয়ার জন্য বলেছেন ভগবানের শ্রী মুখ থেকে নিজের মুখ থেকে একটা ভক্ত জগতের জন্য চিরকালের জন্য একটা সার্টিফিকেট বার করিয়ে নেওয়ার জন্য ভক্ত বৎসল নৃসিংহদেব ভগবান কি বলেছেন দেখো এই জন্য তার মুখ দিয়ে আবার দ্বিতীয়বার তিনি জানেন ভগবান কিবা করেছেন তথা সার্টিফিকেট চাই ভক্তকুলের জন্য চিরকাল প্রহ্লাদ মারা সার্টিফিকেট রেখে গেলেন নৃসিংহ ভগবান নিজের মুখ দিয়ে বলে গেলেন যে তোমার মতো ভক্ত যে কুলে আবির্ভাব হয়েছে তার একুশ পিড়ি পিতৃকুল মাতৃকূল উদ্ধার হয়ে গেছে আর বেশি কথা আমি তোমাকে কী বলব এইভাবে আমরা দেখলাম টিকাকারগন গোপন বিশ্বনাথ প্রতিবাদ আদি সব গোপন রহস্য খুলেছেন যে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছ থেকে এটা সিটি সার্টিফিকেট নিলেন জগৎবাসী এটাকে চিরকাল দেখবে যে নৃসিংহদেব দেখো সাক্ষাৎ ভগবান সিংকে কি কথা বলছেন এও কি হয় বলে হ্যাঁ ভগবানের যদি ভগবানের জন্য যদি আমরা পায়ের পাতা টুকু ভেজাই ভগবান গলা পর্যন্ত নেবে আয় আমার কাছে গুরুফা পদ্ম শেষ বয়সেও বলতেন বাবা জগন্নাথ এরাম করে রয়েছে গৌরাঙ্গ এরাম করেছি কেউ আসতে চাইছে না সবাই বলছে আমরা বেশ ভালো আছি এই উদাহরণ দিতেন আমার গুরুবর্গ সুন্দর বলছে একটা মাতাল খোকাবাবু সে মা মদ খেয়ে ছেলে এগাবারে সে গিলে করা পাঞ্জাবি আদি সব নষ্ট নর্দমায় পরে রয়েছে তার বাড়ির চাকর ঘটনাক নর্দমায় বলে বাবুকে ধরে টানাটানি করি বাবু অটো এই কোথায় পরে রয়েছে খোকাবু তুমি কোথায় এই নর্দমায় খোকাবু এই আমায় ছেড়ে দেন আমি বেশ আছি আমায় ছেড়ে দেয় আমি বেশ আছি আমায় ধরিস ও বেশ আছে সেই জড় মাতাল ব্যক্তিগুলো যত বিষয়ের মাতাল সেগুলো বেশ আছি মহারাজা মহারাজা তো কড়া কথা কেন বলেন আমি তোমাদের নেশা চটাতে চাই জড়োজগতের যে নেশা করে পড়ে রয়েছে সেই কাটাবার জন্য মদ খেয়ে পরে অবস্থা গ্রুপ বলতে না হাসতেন বলে এরকম অবস্থা জড়োজগতের লোকের কেউ যেতে চায় না এখানে ভগবান এখানে বলছেন সাধ ও হৃদয় মধ্যম সাধুনাম मदनते ना जानती ना हम तेभ्यम मनागपी भगवान कथा दिलेन साधुगण हृदय हृदय छाड़ा किरपर की लोके भाबारे चरम कथा यो थे तुम्हें जेको भावी करार नहीं अम्बरीशे चरणे नाभग नंदने चरण तुमराधे तुम क्षमा प्रार्थना भय पे गत्यंत भीत हो गोस्म भागवता आदिष्ट भगवान द्वारा आदिष्ट आज्ञा पे दूरशाचक्रता पिताहा चक्र द्वारा अत्यंत क्लिष्ट हो कष्ट पे काम्बा ग्रहितरण महाराज एक ही करी कर तुच्छ व्यक्ति क्या दुर्भाषा ना भूल भूल करा भूल कर क्ष पदस्पर्शज राजा लज्जित संकुचित ऋषि हमारा हाय हाय क्या गृहस्थ एक राजा विषयी जो दुर्बा साइन काल তৎ হরের অস্তম কৃপাইয়া পীড়িত ভৃষম সেই সময় অম্বরীশ কি করলেন অম্বরীশ এবার যখনই দেখলেন যে চক্র আসছে এসে আমার আমার আমার অতিথি যে দুর্বাশা যে কষ্ট আমার কষ্ট কাজে তাকে কষ্ট চলবে না অম্বরীশ মহারাজ হাত করে কাতর ভাবে দুর্বাসা মুনির দুর্বাষা জন্য পেছনে এবার সুদর্শনের কাছে কাতুর প্রার্থনা করছেন সুদর্শনকে বলছেন হে প্রভু যদি আমি জীবনে কোনো ব্রত উপবাস করে থাকি কোনো সৎকর্ম করে থাকি যদি আমার পর আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে সেই সবগুলোর বদলে আমি এই ঋষির মহারিষি দুর্বাসা মনির আমি প্রাণ ভিখে এটা আপনি করতে পারেন না দয়া করে একে বাঁচান আমার যদি সৎকর্ম থেকে থাকে যদি আমি ভক্তি করে থাকি আমার ব্রত উপবাস কোন কিছু দ্বারা যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন সমস্ত ফলগুলো আমি এনার জন্য দিয়ে দিলাম আপনি তাতে সন্তুষ্ট হয়ে একে বাঁচান তখন সুদর্শন আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে সমাপ্ত করলো করে ভ্যানিস হয়ে ভগবানের হাতে চলে গেল এবার দুর্বাসা মু ভক্তের মহিমা দেখে পাগল হয়ে গেছেন আহা এতকাল তো আমি বুঝিনি तेजस्वी ऋषि जख जे राम पेड़ी काभिस दिए दी कतु कर महिमा देखे अब भगवान ए रकम महिमा भगवान भक्त एरक महिमा हम दुर्वासा मुणि कतर भावे गिनम्र भाव ग्रहण कर लहा राजन तुम्हार महिमा आज जानलम एत दिन भेजी एक विषय राजन और बोधाएं ऋषि बोधाय बड़ तपस्वी जीवने নিজেকে ধীর দিলেন তারপরেতে তাকে যত্ন করে অম্বরীষ মহারাজ বললে আমার সন্তুষ্ট হয়েছেন বুঝব যদি আজকে পারণ করে আপনি যান এর মধ্যে এতদিন যাবৎ অম্বরীশ মহারাজ ওই জলের যে এক যে জলের কণা ছিটে দিয়েছিলেন তিনিও উপবাস করে রয়েছেন যেহেতু ঋষি উপবাস করে রয়েছেন আমার অতিথি উপবাস করে রয়েছে তিনি এখনো ভোজন করেননি আমার কত অমঙ্গল হবে तई एख बो कत समय चले गए कत दिन तुम्हरी भोजन करें नाईपरिस्ट धीरे धीरे ऋषि के पाए समस्त आहार आदि भोजन आदि करिए सर्वथा ततुष्ट दूरवासामी आश्चर्य संगे आश्चर्यतार आश्चो, संगे आस्ते आस्ते विदायलें कथाय निजे जगह चले गलन बड़ा आश्चर्य ये कथा कौ शुरू कौन जीवने आलोचना करब सन कृष्ण पदार्कुठ गुणानी कर दिशा সুতিঞকার ছাগল পোত রো কি বাসিন্দেছ পথি তানঙ্গ পাবনে বৈষ্ণব